شهر رمضان الذي انزل فيه القرآن هدى للناس و بيانات من الهدى والفرقان رمضان شريفه الله تعالى قرآن شريف نازل کره كبال قرآن شريف نائي اسمان جوتو كتاب دنيا تنازل ہوئا شاب قلو رمضان ما شئ رمضان ما شئر باتم تاريخ حضرت ابراهيم علیه السلام روپر صحيفة شريف نازل ہوئي رمضان چه হজরত মুসা আলাই ইসলামের উপর তৌরাদ শরীফ নাজিল হয় রমজানের বারো তারিখ হজরত দাউদ আলাহ ইসলামের উপর জবুর শরীফ নাজিল হয় রমজানের আঠারো তারিখ হজরত ইসা আলাহ ইসলামের উপর ইঞ্জিল শরীফ রমজানের চব্বিশ তারিখ অথবা ছাব্বিশ তারিখ দিবাগত রাতে পবিত্র কোরআন শরীফ মোহাম্মদ সাল্লু আলাই ইসলামের উপর নাজিল হয় এবং আসমানের যত কিতাব দুনিয়াতে নাজিল হয়েছে একসাথে নাজিল হয়েছে পবিত্র কোরআন শরীফ কিন্তু একসাথে নাজিল হয় নাই রমজান শরীফে লাইল কদরের রাতে মাহফুজ থেকে নিচের আসমানে একটা জায়গা আছে বাইতুল ইজত একসাথে ওখানে নাজিল হয় নিচের আসমান থেকে দুনিয়ায় আসতে ২০ বছর সময় লেগেছে এই ২০ বছরে যতক্ষণ যখনই প্রয়োজন পড়েছে বিশ বছর থেকে দুনিয়াতে আসতে এবং এই রমজানুল মোবারক এক কথায় ওহি নাজিলের মাস আল্লাহর কালাম নাজিলের মাস নজুল ওহির মাস বরকতওয়ালা মাস রমজান আল্লাহর যত নাম আছে এই হাদিসে ইসলামের শরীয়তে রমজান ও আল্লাহর নাম তফ হজরত আবহর তু বলেন রমজান শুধু বলো না বলো মা হে রমজান রমজানের মাস বলো আল্লাহর নাম আল্লাহ আল্লাহর নিরানব্বইটা নাম হাজিজের কিতাবে আছে আল্লাহর নাম কত আছে আর সেইটা নাম নাম ও এটাও আল্লাহর নাম এই জন্য হজরত আবু হর রাজন বলেন তোমরা কেবল রমজান বলো না বলবে মা রমজান রমজানের মাস আসমানি যত কিতাব নাজিল হয়েছে এগুলো দুনিয়ার ভাষা জিব্রাইলের লোহে মাহফুজের ভাষা আরবি উপরের ভাষা আরবি হজরত ইব্রাহিম আল ইসলামের উপর যখন নাজিল হয় ইসা আল ইসলামের উপর যখন নাজিল হয় মুসাল ইসলাম হজরত দাউদ আল ইসলামের উপর যখন নাজিল হয় হজরত জিব্রাইল লোকাল ল্যাঙ্গুয়েজে স্থানীয় ভাষায় সেটা তর্জমা করে দিয়েছেন যেমন ইঞ্জিল শরীফ নাজিল হয়েছে সুরিয়ানি ভাষায় এবং তৌরাদ নাজিল হয়েছে ইবরানি ভাষায় হিব্রু ভাষায় হিব্রু ইসরায়েলের ভাষা হজরত জিবাহ ইসলাম লোকাল মানুষের কথা মতে আল্লাহর কালাম মফহম এক থিম এক বিষয়বস্তু এক তরজুমা জিব্রাল ইসলামের কোরআন শরীফ একমাত্র কিতাব যারা আল্লাহ আকরমজানের নাজিল করেছেন এটা আসমানের ভাষাও আরবী জমিনের ভাষাও আরবি কালাম আমরা যখন কোরআন শরীফ আমরা তালাওয়াত করি কোন ট্রান্সলেটেড ভার্সন আমরা তালাবাত করি না ডাইরেক্ট আল্লাহর কালাম তালাবাত করি এবং এই কোরআন শরীফ আল্লাহ চ্যালেঞ্জ আছে আল্লাহ তালা বলেন এই কিতাব আমি নাজিল করেছি এই কিতাবের হেফাজত আমি অতএব দেড় হাজার বছরের ভিতরে কোরআনের বিরুদ্ধে চক্রান্ত হয় নাই এমন নয় ইসলামের বাতি দেওয়ার প্রচেষ্টা বারে বারে চলেছে তারা চায় তারা চাইবে ইসলামের বাতি কোরআনের আলো নিভিয়ে দেওয়ার জন্য আল্লাহ বলেন আমি কেয়ামত পর্যন্ত কোরআন শরীফের আলো দীপ্তি ইসলামের আলো কেয়ামত পর্যন্ত আমি জ্বালিয়ে রাখবো প্রদীপ্ত রাখবো এটা আল্লাহর চ্যালেঞ্জ এবং কোরআন শরীফের বিরুদ্ধে পবিত্র কালামুল্লাহ শরীফের বিরুদ্ধে কেউ চক্রান্ত করে কাময়াব হয় নাই কোনো কাময়াব হয় নাই চক্রান্ত করে সফলতা লাভ করতে পারে নাই কিছুদিন আগে কুয়েতে এটি আমেরিকান স্কুলে কোরআনুল হক নামে একটা কোরআন শরীফ কিছুগুলো পালট করে স্কুলে পড়াতো এই কোরআন শরীফ বাইরে আনা সম্ভব ছিল না কেমন করে এক কবি বাইরে নিয়ে আসলো এবং কুয়েত গভর্নমেন্ট সেটাকে বাজেয় করে দিয়েছেন এবং বন্ধ করে দিয়েছেন কোরআন শরীফটাও বাজেয়াপ্ত করে ফেলেছেন এটা আল্লাহর চ্যালেঞ্জ পবিত্র কালাম নিয়ে যারা চক্রান্ত করে তারাই ধ্বংস হয়ে যাবে হিমালয় পর্বতের সাথে যদি আমরা মাথা মারি হিমালয়ের পর্বতের বিন্দু মাত্র ইজ দ্য কন্ট্রাডিকশন দেয়ার ইস দা ডাউট এট অল ফর দি অথেন্টিসিটি অব দা হোলি স্ক্রিপচার আল্লাহর কালাম সম্পর্কে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই আপনারা অনেকে পড়েছেন দি বাইবেল দি কোরআন ডক্টর মরিজ বুকাই এটা বাংলাও আছে বাজারে কোরআন বাইবেল বাজারে আছে এই কি যাবে তিনি একজন ডাক্তার শল্যবিদ সার্জন তিনি এক সময় মিশরে ফেরাউনের লাশ পায়ের দিকে একটু ক্ষত হয়েছিল আজ থেকে একশো বছর আগে ষাট সত্তর বছর আগে ফেরাউনের লাশ অভিকৃত অবস্থায় আছে ফেরাউন আমরা অনেকে জানি পবিত্র করে সে জামানায় তাদেরকে বলা হতে ফেরাউন যে ফেরাউনের সাথে মুসাইল ইসলামের ধ্বন্দ্ব যুদ্ধ এই ফেরাউনের নাম আসল নাম দ্বিতীয় রামেসিস রামিস দি সে এবং জাদুগরে লাশ আছে পায়ের দিকে একটু ক্ষত হয়েছে তখন ডক্টর মরিস ভুকাইত সার্জন তিনি ফ্রান্স থেকে এসে এটা অপারেশন করে দিয়েছেন যে কোনো কারণে তিনি ভাবলেন তিনি বাইবেলের উপর গবেষক তিনি ভাবলেন আমার আরবি শিখতে হবে আমি কোরআন শরীফ পড়তে চাই তিনি সৌদি আরবে অবস্থান করে আরবি শিখলেন এবং পবিত্র কোরআন শরীফ অরিজিনালি মোতালা করলেন অধ্যয়ন করলেন এবং তিনি বলছেন yeah heb trolley started the holy scripture holy quran there is no doubt about the about its authenticity ami quran sharif alhamdu deke sura nat porjonto aga aga talawat korechi ortho bujhechi amar dharona moto bindu matro sandeher obokash nai jeita allah'r kitab there is no contradiction in it বৈপরীত্য নাই বিজ্ঞান করছে বলছে আদার হ্যান্ড দি বিবলিক বাইবেলের বর্ণনা ইঞ্জিল শরীফের বর্ণনার সাথে আধুনিক বিজ্ঞানের বর্ণনার বহু জায়গায় মিল নাই কেন নাই the present bible is interpolated by the scholars bartoman je bible bazare ase christian der dhormer kitabernam bible sharif angel sharif gospel sharif ei bible jara likhechen isa alai salam er sathe jara chilen tara lekhen nai aro poroborti shomoye eshe saint paul name ek lok ek padri etake songkolon তার নাম আমার কাছে আছে সেই বার্নাবাস আমি ইসা আল ইসলামকে দেখেছি সমাজে নাজিল হয়েছে সময় যে শরীফ এটা আমি কম্পাইল কম্পাইল করেছি আমার কাছে সেটা কপি আছে ইংরেজি ভার্সন কিন্তু যে বাইবেল এখন খ্রিস্টানরা তালাবাত করে এই বাইবেল আমেরিকার বাইবেল সাথে বাংলার বাইবেল বাংলার বাইবেলের সাথে দক্ষিণ আফ্রিকার বাইবেল দক্ষিণ আফ্রিকার বাইবেলের সাথে মেক্সিকোর মধ্যে আমেরিকার বাইবেল এর ভার্সান সারা বছর বরফ পড়ে এবং দক্ষিণ মেরু যেখানে এই সিকিম থাকে ওখানেও মুসলমান আছে ওখানেও মসজিদ আছে একটা মসজিদ গেছে লন্ডন থেকে প্লাস্টিকের ফ্লোটিং মসজিদ কারণ ওখানে বরফ গলে বরফ বাড়ে এখন মসজিদ স্থায়ী ভাবে নির্মাণ করার সামগ্রী নাই সিমেন্ট নাই মরুর দেশে তো তারা আবেদন করেছেন এমন একটা মসজিদ আমাদের দরকার মসজিদ নৌকার মতো এরকম একটা মসজিদ গেছে ওখানে দুনিয়াতে সব জায়গায় আল্লাহ দিনের কাজ চলছে আলহামদুলিল্লাহ এবং ওই দক্ষিণ মেরু পর্যন্ত যত কোরআন শরীফ আছে এই মসজিদে যে কোরআন শরীফ আমাদের ঘরে যে কালাম শরীফ করব। প্রতিটি অক্ষর নে হরফিন হাসানাত লিখুল্লি হরফিন আশারু হাসানাত প্রতি অক্ষরে দশটা করে নেকি। আল্লাহাম এক অক্ষর নয় বল আলিফ হরফ লাম হরফ মিমে দশটা করে নাকি রামজান করব আমাদের হৃদয় আলোকিত হয়ে যায় এবং কোরআন শরীফ কোরআন শরীফের হক আছে চারটা হক এক নম্বর পবিত্র কোরআন শরীফ শুদ্ধভাবে তালাবাদ করতে হবে তার তিলা শুদ্ধভাবে সহি শুদ্ধভাবে হস সুন্দর সুরে সুন্দর সুরে সুন্দর লাহানে পবিত্র কোরআন শরীফ তালাবাদ করে কোরআন শরীফের দাবি কারণ অশুদ্ধ তালাবাত করলে শুদ্ধ তালাবাদ করলে এক দশটা করে নাকি অশুদ্ধ তালাবাত করলে কোরআন শরীফ আপনারে লানত দেবে রুব্বা খার ইন কলা রসুল্লা সাল্লাম রুবা খার ইন করো আনবল করুহ কোরআন শরীফ ও শুদ্ধ যারা তালাবাত করে কোরআন শরীফ তারা লনত করে অভিশাপ এই জন্য শুদ্ধ কোরআন শরীফ তেলাবাতের ব্যবস্থা করা আমাদের দরকার আমি যে মসজিদে জুমা পড়াই হালি শর ব্লক বাস স্টেশন মসজিদে ওখানে রমজানের প্রথম দিন থেকে আসর থেকে মাগরীব পর্যন্ত কোরআনের তালিম হয় যে কোনো বয়সের মানুষ ওখানে এসে কোরআন শরীফ সহি শুদ্ধ করে নিতে পারেন অশুদ্ধ তালাওয়াত করলে কোরআন আমাদের অভিশাপ দেবে সব হওয়া তো দূরের কথা কোরআন লান এক নম্বর কোরআন শরীফের দাবি সহি শুদ্ধ পাবে কোরআন দুই কোরআন শরীফ বুঝতে হবে বাংলা কোরআন শরীফ বাজারে বেরিয়েছে বহুক কোরআন শরীফের তফসির আছে একেবারে তফসিরে মা বাংলা তফ সেরে মাজ মূলত ইংরেজি তারপরে তিনি আসল লেখক তো হিন্দুস্তানের আলেম মল্লা আব্দুল মাজেদারি আবাদি তিনি লিখেছেন ইংরেজিতে পরে উর্দু লিখেছেন ট্রান্সলেশন নয় আবার উর্দু লিখেছেন আমার কাছে উর্দুটা আছে বাংলাও আছে বাংলাদেশে মা রেফল বাংলা আটখণ্ড চব্বিশ তিরিশ টাকা দিয়ে আমি আটখণ্ড কিনছি প্রিন্সিপাল আমাদের একটা কলেজ টিচার বিদায় নিয়েছেন ওনাকে দেওয়ার জন্য বেশি দাম নয় ইবনে কাসির পুরো না হলেও অধিকাংশ বাংলা এটাও বাংলা। আরো অনেক তাফাসের বাংলা হয়েছে এই যদি আমরা পড়তে চাই একখণ্ড মারেফেল কোরআন বাজারে আসে সংক্ষিপ্ত শট দামও বেশি নয় এতবার এক খন্ড বাজারে আছে আমাদেরকে আছে আমরা যদি একটু একটু করে তিরিশ দিন করে তফসিরটা পড়তে চাই আলহামদুল তফসির সুরে আল এমন শুরু করি তিরিশ দিনের ভিতরে তফসির শেষ হয়ে যাবে কোরআন শরীফ আমাদের যতটুকু আমরা পারি হৃদয় অঙ্গম করব কেবল তেলাওয়াতের মাধ্যমে হক আয় হবে না তেলাওয়াত অবশ্য অবশ্য জরুরি আমাদের হৃদয় আলোকিত হয়ে যাবে এক এক করে দশটা করে নাকি কিন্তু কেবল তেলাবাত কাফি নয় আমাদের কোরআন শরীফ বুঝতে হবে তিন পবিত্র কোরআন শরীফের ভিতরে শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ অনেক আদেশ নিশ্চিত করেছেনম করো জাকাত দাও এগুলো আদেশ লকর মাল আতিম এতিমের সম্পত্তির কাছে যাবে না না। জানা করব না এগুলো নিষেধাবলি আছে অনেক লাখ লাখ নিষেধাবলি আছে হাজার হাজার আদেশ আবলি আছে আদেশ নিষেধ আমাকে জানতে হবে আমি না বুঝলে জানবো কি করে ডাইরেক্ট কোরআন করে আল্লাহ ডাক দিয়েছেন এই আদেশ নিষেধ আমাকে মানতে হবে আমার জীবন ধারায় কোরআনুল করিমের আদেশ নিষেধ মেনে চলতে হবে আমার জীবন ধারায়। আমাদের দেশে বহু মানুষ আছেন নামাজ পড়েন রোজা রাখেন কেন তিনি কোরআন শরীফের নন তিনি মনে করেন ওটা দুনিয়া দাঁড়ি এটা দিন দাঁড়ি মসিদের কাম মসিদের ভিতরে বাজারের কাজ বাজারে আল্লাহ রাজি রহে শানবিনাজি থাকুক শতানো যাতে বেজান্না হয় দুদিকে ব্যালেন্স দেয়ার ইস্যালেন্স ইন ইসলাম আপনাকে অবশ্যই অবশ্যই আল্লাহর আদেশ নিষেধ মেনে চলতে হবে নবী করিম সাল্লিস হাদিস শরীরের ভিতরে রক্ত আছে পাঁচ লিটার হাড্ডি কত আমি পঁয়ষট্টি কেজি ফাইভ কিলোস আর আমার ওজন পাঁচ কেজি রক্ত বাদ দিলে আমি ষাট কেজি হাড্ডি গুছতো নবী করিম সাল্লামের বাণী এক ফোটা রক্ত এক টুকরো ঘুষত হাড্ডি পঞ্চাশ গ্রাম দুই গ্রাম দশ গ্রাম হাড্ডি ঘুষত রক্ত যদি হারাম দিয়ে তৈরি হয় লায়ত হলুল জন্নতন হুজিয়াবিল হারাম অবৈধ টাকা দিয়ে যদি শরীরের রক্ত মাংস গঠিত হয় নবী করিম সাল্লাহ আলাই ওসাল্লাম বলেন এই শরীর ভেসতে যাবে না তাহলে আমার নামাজ রোজা হাস জাকাত আমার কি হবে আমার এই শরীরে ভেজতে যাবে না অতএব কোরআন শরীফের ভিতরে যে আদেশ আছে নিষেধ আছে এগুলো আমার মেনে চলতে হবে চার কোরআন শরীফ দুনিয়ার বুকে কোরআনুল করিম দুনিয়ার বুকে টিকে থাকার জন্য যত কারখানা আছে যত ব্যবস্থা আছে এগুলোর সাথে নিজকে সম্পৃক্ত করতে হবে এই মসজিদ কোরআন জিন্দে থাকার কারখানা মাদ্রাসা হেফজাহানা তফসির ওয়াজ মাহফিল সিরতীন একাডেমিস এগুলো আল্লাহর কালাম দুনিয়ার বুকে জিন্দে থাকার জন্য কোনো না কোনো ব্যবস্থা এই ব্যবস্থার সাথে নিজকে লাগাতে হবে মসজিদের খেদমত করতে হবে পবিত্র কোরআন শরীফ মাদ্রাসায় আমরা শ্রম দেব টাকা দেবো অর্থ দেবো পরামর্শ দেবো যাতে কোরআন চিন্তা থাকে এই চার কাজ যদি আমরা করতে পারি কোরআন শরীফ থেকে আল্লাহ তালা আমাদের একশো পাক ফায়দা দিবেন এবং কোরআন করিমের মাধ্যমে আমরা জান্নাত পাওয়ার পথ সুগম হয়ে যাবে এক নম্বর সহি শুদ্ধভাবে ভাবে কোরআনতলা দু নম্বর কোরআন শরীফ বুজওয়া তিন নম্বর কোরআন শরীফের ভিতরে যে আদেশ নিষেধ আছে এগুলো মেনে চলা এবং কোরআন শরীফ টিকে থাকার জন্য যত ব্যবস্থা দুনিয়াতে আছে মসজিদ মাদ্রাসা হানাকা অথবা কোরআন শরীফ কেন্দ্রিক কেউ কোনো বই বের করবে আর্থিক দুরবস্থার কারণে পারে না ওখানে সাহায্য করা ও কোরআনকে সাহায্য করা নামান্তর অর্থাৎ কোরআনের সাথে সম্পর্কিত যে কোনো আমল যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ তালা আমাদের কোরআন থেকে একশো ভাগ ফায়দা দিবেন এ কোরআন আমাদেরকে জান্নাতি নিয়ে যাবে নবী করিম সালামেরামতের মাঠে আল্লাহ দরবারে তোমার জন্য সুপারিশ করবে এবং কোরআন শরীফ ইউতা কয়ামত কেয়ামতের দিন কোরআন শরীফ कुरान शरीफ के लालन आरोन हेफो कर जिंदा रखारेहनत करसलिम शरीफी अल्लाह ताल तरबारे हाजिर कानून दुनिया दुनिया कुरानल कुरान निर्देशावलिरा मेने चले আল্লাহ তারা আমাকে সারা জীবন তালাবত করেছে আমার মতে আমল করেছে তারা আমি সুপারিশ করছি এই মানুষটাকে এই মানুষদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও এবং আল্লাহ তালা তাদের মাফ করে দিবেন। এবং হুজুর সাল্লিউলামের অসংখ্য হাদিস তালাবাদ করো এটা তিনবাগের এক বাঘ একবার যদি তালাবাদ করি কোরআন শরীফের তিন বাগের এক বাঘ তালাবাদ করা স্বাব আল্লাহাক আমি দিবেন হুজুর আক্রম সাল্লাহ আলাই ও বলেন জুমার দিন যদি কেউ সুরে কাহাফ তেলাওয়াত করে সুর কাহাফ আগামী জুমা পর্যন্ত সমস্ত বলা মুসিবত দুর্যোগ এমনকি এই সময়ের ভিতরে যদি দজ্জাল আসে দজ্জালও সুরে কাহাফ তেলাওয়াতকারীর কোনো ক্ষতি করতে পারবে না জুমার দিন সুরে কাহাফ তেলাওয়াত করার স্বভাব আল্লাহ রুসুলের ভিতরে উজাড়া হওয়া ঘরের মতো একসময় ঘরে মানুষ ছিল এখন আর থাকে না উজার হয়ে গেছে দেউলিয়া হয়ে গেছে এই বিটার উপর দিয়ে মানুষ হাঁটে না কোনো গর্ভবতী মা তো হাটেই না যে বিটা উজাড় একসময় বাতি ছিল এখন আর নাই দরজা তানারা ভাঙি পড়ছে দেউলিয়া হয়ে যাওয়া হয়ে গেছে জারকলিজার ভিতরে অন্তরের ভিতরে কোরআন শরীফের কোন আয়াত নাই জমা নাই এটা কালবাইতল খারিব উজার হওয়া ঘরের মতো এটা নবী করিম সাল্লাহ ইসলামের হাদিস মুবারক হজরত বলেন যারা কোরআন শরীফ তালাবাদ করে যারা কোরআন শরীফ হ্যাফজ করে দিয়ে ইবিল যদি খুঁটির সাথে বেঁধে রাখা হয় যতদিন বেঁধে রাখবেন ততদিন কাজে লাগাতে পারবেন ঘোড়া অট খুঁটির সাথে মজবুত রশি দিয়ে যদি বেঁধে রাখতে পারেন এ ঘোড়া ওঁট দিয়ে আপনি কাজে লাগাতে পারবেন রশিদ যদি ছিঁড়ে যায় তাহলে এ অট এ ঘোড়া হারিয়ে যাবে কোরআন শরীফ যারা ছেড়ে দিল উঁটকে রশিমুক্ত করা যেমন অপরাধ কোরআন শরীফ তালাবাদ কোরআন শরীফ হ্যাপা কোরআন শরীফ তফসির যারা ছেড়ে তার হাত থেকে ওটের রশি ছুটে গেল এগুলো মুসলিমের হাদিস লাহান দিয়ে সুর করে কোরআন শরীফ তালাবাদ করো সাল্লাইনা বেল কোরআন যে সুর দিয়ে কোরআন শরীফ তালাবাত করে না সে আমার উন্মত নয় সুন্দর করে তালাবাদ করা সে আমার উন্মত্র কোরআন শরীফ রমজান যথাযথ ভাবে পালন করার তৌফিক দান করুন আমিন কোরআন শরীফ সম্পর্কে আছে হজরত আব্দুল্লাবনে মসুদ রাজিয়াল জীবন সারা জীবন কোরআনে খেদমত করেছেন নবী করিম সালামের কাছে যদি আসে জিজ্ঞাসা করছে আল্লাহ রসুলের খাদেম ছিলেন সেবক ছিলেন আবদুল্লাবনে মসুদ কে বলা হয় সাহেব হজরতের মিসওয়াক শরীফ হজরতের সেন্ট্রাল মোবারক জোথা মোবারক সময় পিছনে পিছনে নিয়ে ঘুরতেন হজরত যেদিকে যেতেন মেসমাত জোতা পিছনে নিয়ে যেতেন হজরত করেছেন বলে সারা জীবন তিনি কোনো ব্যবসা করতে পারেন নাই কুফার শিক্ষামন্ত্রী ছিলেন কুফা মানে বর্তমান ইরাক কুফার গভর্নর ছিলেন আব্দুল্লাবিনসৌদ রাজিয়াল আল্লাহ রসুলকে ছেড়ে কোনোদিন জান নাই এরপরে আল্লাহ রসুল বিদায় হয়ে গেলেন হজরত আবদুল্লাহ জীবনের শেষ মুহূর্তে হজরত ওসমান রুজিয়ালে মারা যাওয়ার আগে সাকরাত নিঃশ্বাস ফেলে কথাবার্তা অসংলগ্ন বলে কেউ কারো চিনে কারো চেনে না এটা মানুষের জীবনের শেষ মুহূর্ত এটা প্রত্যেকের আসবে আমার আপনার কম এক ঘন্টা ঘন্টা পাঁচ মিনিট পাঁচ দিন এক মাস দুই মাস এই ঘটনাটা দলে দলে মানুষ দেখতে গেলেন যে হজরত আব্দুল্লাবনে মসূদ এর শেষ মুহূর্ত মানুষের যখন যখন শেষ মুহূর্ত হয় আপন চন্দ্রের দেখতে চায় দিল্লি থাকা আসা আমার বাপকে দেখাও আমার বোন কে আমার বাইরে দেখাও তাদের খবর দাও দলে দলে মানুষ হজরত আবদুল্লাবিনের বাড়িতে গেলান রাজি আল্লাহ তালানহু মদিনার খলিফা খলিফাতুল মুসলিম তিনিও গেলেন তখন হজরত আব্দুল্লাহিনা মসুদ বিছানায় শোয়া বড় বড় করে নিঃশ্বাস টানে মৃত্যুর পূর্ব মুহূর্তে অক্সিজেনের শট হয় এই মুখ দিয়ে অনেকে নিঃশ্বাস ফেলে নাক দিয়ে না মুখ দিবে এই জন্য অক্সিজেন দিতে হয় হজরত উসমান রুজি আল্লাহ সালাম দিলেন সালাম আল সালাম আলাইক তোমার প্রতি সালাম কি অসুখ হয়েছে আপনার মা যাতি কি অসুখ আপনার কিভাবে কষ্ট পাচ্ছেন বালিশ আব্দুল্লাশারা করে বললেন এসেছেন তিনি বললেন আমার কোন রোগ নাই এই মুহূর্তে আমার রোগ জুনুবি আমি সারা জীবন যে গুনা করেছি পাপ করেছি গুনাই একমাত্র আমার রোগ আমার আর কোন রোগ নাই ধুনু আমার আমি কি একজন ডাক্তার ডাকবো এগুলো মারুফল করছে আমি কি একজন ডাক্তার ডাকবো হজরত আব্দুলি ফিহা আমার কোন ডাক্তারের প্রয়োজন নাই কেন আমি তো এখনই কবরে যাব আর তবি আমরা জানি আগে যত ডাক্তার ডেকেছি তাদের কথাবার্তা কথাবার্তা শুনে আমি আরো বেশি রুগী হয়ে গেছি হজরতান রাজি আল্লাহন বললেন আমি আপনাকে কিছু টাকা দিতে চাই রাষ্ট্রীয় কোষাগার থেকে গভর্নমেন্ট ফান্ড থেকে আমি আপনাকে কিছু টাকা দিতে চাই যেহেতু আপনি সারা জীবন আল্লাহ রসুলের খা ছিলেন অল্প দিনের জন্য শিক্ষামন্ত্রী ছিলেন অল্প দিনের জন্য এখন তো আপনার কিছু নাই আমি আপনার কিছু টাকা দিতে চাই মৃত্যুর বিছানায় মুসাফির আখেরত হুসা আমি আখরাতের মুসাফির এখনই আমি কবরে যাবো শেষাতের প্রদীপ এখন বাতি নিভে যাবে আমি টাকা দিয়ে কি করব। এত তিন বার তিন প্রশ্ন করলেন কি না এই অবিবাহিত দুটা মেয়ের জন্য বোধ হয় আমার আমার বিয়ে আমার তো জায়গা জমি নাই আমি তো হাদ বেরোসুল তো আমার বিধবা আমি মরে গেলে আমার স্ত্রী বিধবা হয়ে যাবে আমার দুইটা মেয়ে কুমারী বিয়ে হয় নাই তাদের ভরণ পোষণ বিয়ে সব টাকা দিতে আপনি বলুন আমি আল্লাহ নিয়েছি আমি হজরতের মোহাম্মদ রসুল্লাহ হজরত যে কথা বলেছেন খলিজের ভিতরে হজর পাথরে যদি খোঁতাই করে কোনো বাণী লেখা হয় এটা মুসে না লিখলে মুসে যায় কিন্তু আল্লাহ রসুলের প্রতিটি হাদিস যেটা হজরতের জোবারক থেকে শুনেছি আমি কলি যাই পাথরে খোদাই করে রাখলে যেমন অক্ষয় অব্যয় থাকে আমি এভাবে কলি যায় সেটা লিখে রেখেছি এর মধ্যে একথাও আমার মনে আছে কাল রসুল্লাহ প্রতি রাত সুরায় ওয়া এটা শরীফে আছে লম তু সিব হু ফাত আবাদা জীবনে কোনো দিন বাতে পানিতে কষ্ট পাবে না অভাবে পড়বে না অভাবের যন্ত্রণায় অস্থির হবে না আল্লাহ তালা কোনো না কোনোভাবে তাকে রিজিক সরবরাহ করবেন হজরত আব্দুল বলেন আমির টাকা দিলে কত দিবেন আমি তো বান্ডারের সাথে আমার ছেলে মেয়েদের যোগাযোগ করে দেব যখনই তারাই তালাবাদ বাকি রাখবে আল্লাহ কোনো না কোনোভাবে তাদের রিজিক করবে ফিল পৃথিবীর প্রতিটি প্রাণীর জিম্মাদারি আল্লাহর হাতে তবে রিজিক তালাস করতে হয় আইডল বসে থাকলে তো হবে না রিজিক তালাশ করতে হয় এবং অথবা আমি আমার মেয়েদেরকে আমার বিবিকে আমি কোরআন শরীফ দিয়ে যাচ্ছি বিশেষ করে দিয়ে যাচ্ছি অতএব টাকার অভাব হবে না এই যে মৃত্যুর বিছানায় এই যে দৃঢ়তা আল্লাহর কালাম তালাওয়াতের প্রতি আমি এই মসজিদে কথাটা আজকে বলে গেলাম আপনারা এখন থেকে এটা আমল করতে দেখুন সমাজ করুন এক বছর করুন হুজুর আকরম সালামের হাদিসের সত্যতা বাস্তবতা দেখে আপনি অবাক হয়ে যাবেন আমি তো সারা বাংলাদেশে আমরা আপনার শোনার পরে ওয়াজ শোনার পরে এই যে সুরে ওয়াক তালাবাদ করছি এখনো করতেছি আমাদের আল্লাহ আল্লাহ তালা ফরাগত করে দিয়েছেন আল্লাহ তালা আমাদের সবাইকে এই শরীফ নাজিলের মাসে বেশি বেশি করে কোরআন শরীফ তালাওয়াত করার বুঝার ইংরেজি কোরআন শরীফ বাজারে আছে আমার কাছে খুব বেশি পছন্দ ইংরেজি তফসির আবদুল্লাহ ইউসুফ আলী আল্লা আবদুল্লাহ আলীর কোরআন শরীফের একখণ্ড তফসির এটা প্রথমে লাহোর থেকে বেরিয়েছে পরে সৌদি আরবের বাদশাহ এটাকে এটাকে মডিফাই করে সারা পৃথিবীতে মফত বিতরণ করেছেন ফ্রি আমার কাছে এত বেশি পছন্দের তফসির লন্ডনে মারা গেছেন করে আমি তার উপর এটা জীবনী লিখেছি ইংরেজিতে আবদুল্লাহ আল্লাহ আবদুল্লাহ ইসুফ আলী প্রোফাইল অফ এ ভার্সাটাইল স্কলার বহুমুখী প্রতিভার এক পার্শ্বচিত্র আবদুল্লাহ ইসুফ এটা লিখেছে ইংরেজিতে ছোট বই আছে আনবো যদি আপনারা নিতে চান আমি একসময় নিয়ে আসবো আবদুল্লা ইসুফ ছোট বই বাংলাও লিখেছি। এবং এটা অবজারবার পত্রিকা একসময় বাংলাদেশ এটা পত্রিকা চলজারবার পত্রিকা ছাপা হয়েছে উনি মারা গেছেন ইংল্যান্ডে রাস্তায় বিক্ষে করতে করতে মারা গেল এটা এক দুঃখজনক ইতিহাস মুসলমানরা একজনের খবর না রাখেনা খবর এবং ভারত ইন্ডিয়ান প্রিন্সিপাল কোরআন শরীফ এর পৃথিবীর বুকে দুজনের তফসির খুব দাম মোহাম্মদ মারমুক পিকতাল খ্রিস্টান থেকে মুসলমান হয়েছে ওনার একটা আছে বাজারে আছে আন্ধার আছে Translation and exegesis of the Holy Quran by Muhammad Marmaduk Piktal. Piktal is a tarjumar. A tarjumar is a tarjumar lucid, candid, direct, henceforth. Arobi shi. Unnoto. Akarshaniyo. Thini Maragason, Englander, raastai, dikhe kurta kurte. Daddy most kamai nahi. Matatik chalona. Gorte ki beri yega chai. Bibi bat chahi. Ek Christian mei bhiya kuru chalentini. চলে গেছেন নানা কারণে ছিল মেয়েরা মায়ের সাথে লন্ডনের রাস্তায় ভিক্ষা করতেন মোকাল্লব বিশাল তিনি নন এক সময় ভিক্ষা করতে করতেই ইংল্যান্ডে তো শীত পড়ে বেশি বরফ পড়ে তো একটা সেন্ট্রাল মল শপিং মল যেখানে দশতলা বিশতলা বাজার ওই সিঁড়িতে তিনি এবার উপুট হয়ে পড়ে আছেন পুলিশ এসে দেখলো যে মাগরীবের পরে এক বুড়া মানুষ নিয়ে গেল হসপিটালে তখন অতিরিক্ত ঠান্ডায় নিমোনিয়া আক্রান্ত হয়ে তিনি মারা গেলেন তো ওনার শরীর চেক করে দেখা গেল তো ইহুদিদের মধ্যে খতনা আছে সুন্নত আছে আমাদের নবী করিম সাল্লাহ ইসলাম আমাদের মধ্যে সুন্নত আছে ছোট বাচ্চা আমরা সুনত করে ফেলি অতিরিক্ত সামড়াটা কাটি আমরা সুনত করাই ইহুদেরও সুনত করাই তখন তারা বললেন এই মানুষটা হয়তো ইহুদি হবে না হলে হবে, আমি লিখেছি জমা পড়ে এই মানুষটাকে জীবনে ভিক্ষা করতে হচ্ছে কেউ খোঁজ দিল না তার মারা গেলেন কত উনিশশো পঞ্চাশ দিকে এখন বছর হয়েছে আর কি টাইম তো হসপিটাল থেকে পাকিস্তান এম্বেসি টেলিফোন করল যে একটা মানুষ আসছে আপনি একটু দেখে যান কোন চিনেন কিনা আমরা ওনার ধর্ম সম্পর্কে নিশ্চিত নই তিনি কি ইহুদি না তিনি মুসলমান তবে তিনি হিন্দু নয় বৌদ্ধ নয় হত্যা করা দাড়িমোস তো অনেকেই রাখে তখন ফার্স্ট সেক্রেটারি অব পাকিস্তান কমিশন তিনি এসে ওনাকে চিনলেন বললো এটা তো আল্লাহ আবদুল্লাহ ইসুফ আলি কুরআ শরীফের মুতার্জিম দাড়িমোস অনেকদিন যাবৎ কামাই নাই शेख मुदरफ लाहौर मालिकुर्भाग्य मानुषे जीवने गुना सऊदी बादशाह राष्ट्रीय ইংলিশ স্পিকিং পিপুল পৃথিবীতে যারা ইংরেজি ভাষায় কথা বলে তাদের মাঝে এগুলো ফ্রি বিতরণ করেছেন আমি সৌদি আরব থেকে একটা নিয়ে আসছি বাজার থেকেও আমি কিনছি একটা